আলহামদুলিল্লাহ করিমাই আপনারা বাংলা পিস থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন ইসলামের বিভিন্ন মসলা মাসাইল এবং জ্ঞান শিক্ষা করা যে ফরজ তার দায়িত্ব পালন করছেন আল্লাহ আপনাদেরকে আমল করা তৌফিক দেন এবং আমাদেরকেও আল্লাহ্ম আমিন আজকের ধারাবাহিক আলোচনার একটি দিক রুজি কীভাবে বৃদ্ধি হবে রুজিতে কিভাবে বরকত হবে সেই সব কথা আমরা বলছিলাম আর আজকের দিনে বলবো। রুজিতে বরকত হওয়ার একটা কারণ হলো যে আপনি তালেব ইলমকে সহযোগিতা করবেন তালেব ইলম কাকে বলে এলিম হচ্ছে শরীয় এলিম যেটা আসল জ্ঞান যে জ্ঞান শিক্ষা করা ফরজ তালাবুল এলমি ফারি দতন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নারী পুরুষ সকলের জন্য এলেম শিক্ষা করা ফরজ সেই এলেমটা কি এলেম দিনী এলেম শরীয়তের এলেম সেই শিক্ষা আপনি শিখবেন যে শিক্ষা আপনার জন্য ফরজ প্রথম ফরজ যে আপনার কাছে বেশি বড় কে মহান আল্লাহ আল্লাহ সম্পর্কে শিখবেন তারপরে তার রাসুল নবী সাল্লাহসাল্লাম সম্পর্কে শিখবেন এটা হচ্ছে কি আকিদা বিষয়ক এই জ্ঞান শিখবেন তারপরে হালাল হারাম শিখবেন তারপরে ফরজ শিখবেন তারপরে আস্তে আস্তে নফল শিখবেন সুন্নত শিখবেন নফল শিখবেন এবং ফাজাইল শিখবেন আরও অনেক কিছু আছে শেখার কিন্তু ধারাবাহিকভাবে যেটা আপনার প্রথম শিক্ষা সেটা আপনাকে শিখতে হবে যা না শিখলে পরে আপনার ইমানই ঠিক হবে না সেই শিক্ষা আপনাকে প্রথম শিক্ষা করা দরকার আকিদা যাই হোক শিক্ষা যে শিখবে প্রথমেই যে শিক্ষা শিখবে শিক্ষার জন্য যে আল্লাহর পথে বেরিয়ে যাবে দিন শিক্ষা করতে বেরিয়ে যাবে তারা অনেক সময়ে রুজি রুটি সন্ধান করার সুযোগ পাবে না পথে আবদ্ধ হয়ে পড়ে চলাফেরা করে বেড়াতে পারে না কারণ এলম শিক্ষার জন্য তারা আবদ্ধ হয়ে গেছে যারা জাহেল তারা মনে করে ওরা হচ্ছে অভাব শূন্য তারিফা ফাজ আলাদা কথা হলো কি যে তালেব ইলম যে ইলিম শিক্ষা করছে সে জমিনের বুকে চলাফেরা করতে পারে না কারণ এলমের ব্যস্ততা তাকে আবদ্ধ করে রাখে আবু হরেরা দেখেন আবু হুরেরা রাজি আল্লাহ তালহ খিদেতে পেটে পাথর বানতেন কখনো কখনো পড়ে থাকতেন তো লোকে ভাবতো যে মজনুন পাগল এমন অবস্থা হতো রসুল্লা সালসালামের কাছে যে হাদিয়া আসতো সেখান থেকে বাঁচলে আল্লাহ রসুল পাঠাতেন আসাহাবে সুফফার জন্য আর আসহাবে সুফ্ফা সবাই হচ্ছে তালেবে এলম আবু হরাইরা তাদের একজন আবু হরাইরা তাই খেয়ে তিনি বাঁচতেন লোকেরা অনেক সময় অভিযোগ করলো যে আবু হরাইরা সব বিষয়ে আবু হর আবু হরাই আবু হরিয়ার হঠাৎ করে হাদিস বলছে এত হাদিস থেকে শুনলো লোকের সন্দেহ হলো তো আবু হরাই রাজি আল্লাহ বললেন যে তোমরা সন্দেহ করো আমার মহাজরিন ভাইরা নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে বাজারে ব্যস্ত থাকেন আমার আনসারি ভাইরা তাদের চাষবাস নিয়ে তাদের খেতে খামারে ব্যস্ত থাকেন আরে আবু হরাইরা খেয়ে না খেয়ে দরবারে পড়ে থাকে এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কী বলছেন তা শেখার জন্য পড়ে থাকে একবার আল্লাহ রসুল সাল আলহাসাল্লাম বললেন তোমাদের মধ্যে কে আছো যে নিজে চাদর বিছিয়ে দেবে অতঃপর আমি যা বলবো তারপরে সে চাদর বুকের দিকে ফিরিয়ে নেবে অতঃপর সে আর কোনোদিন কিছু ভুলবে না আবু হোরেরা তাই করলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিস বললেন আবু হরেরা চাদর বুকে ফিরিয়ে নিলেন অতঃঃ পর আবু হরাই বলছেন এরপর থেকে আমি আল্লাহর রসুল সামের কাছ থেকে যা শুনতাম তা আর ভুলতাম না আর এই কারণ হলো যে আমি বেশি করে হাদিস বলতে পারছি সর্ববিষয়ে প্রায় হাদিস আমি বলতে পাচ্ছি। সব থেকে বেশি হাদিস বর্ণনাকারীকে আবু হরাই যে আল্লাহ তালা আনহ তার একটা কারণ কি যে আমি খেয়ে না খেয়ে রসুলের দরবারে ইলুম শিক্ষার জন্য পড়ে থাকতাম এই তাদের রুজি রুটি সন্ধান করার সময় হয় না তারা বাজারেও যেতে পারে না চাষেও যেতে পারে না হাজরা তোমার রাজা আল্লাহ তালান হোক তিনিও এলএম শিক্ষা করতেন কিন্তু প্রত্যেক দিন নবীর দরবারে হাজির হতে পারতেন না এজনের প্রতিবেশীর সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন যে তুমি একদিন যাও আমি একদিন যাব। তুমি যা শুনবে আমাকে এসে বলবে আমি যা শুনবো আমি এসে তোমাকে বলবো দেখছেন এলেম তলব করার এলেম শিক্ষা করার কেমন একটা চাহিদা মনের ভিতরে মোট কথা আমি কি বলছিলাম যারা এলেম শিক্ষা করে তারা সাধারণত সুযোগ পায় না রুজি রুটি কামানোর এই জন্য বাড়ির লোকে যদি সহযোগিতা না করে তাহলে সে পারে না কোনো তালেবে এলিম পয়সা ছাড়া চলতে পারে না যদিও আমাদের দেশে ফ্রি পড়ানোর ব্যবস্থা আছে এমনি বিনা পয়সাতে বিনা বিনামূল্যে পড়তে পারে তবুও তো হাত খরচ বলে কিছু আছে হাত খরচের জন্য তেল সাবানের জন্য কিছু খরচ হয় তখন সেটা থেকে আসবে যদি কোনো কেউ এতিম হয় যদি সে নিঃস্ব হয় যদি তার বাব মা এমন গরিব হয় তাহলে তার চলে কি করে আল্লাহ তালা এই এলমকে শিক্ষা করার জন্য যারাই কষ্ট অবলম্বন করে এবং এলম শিক্ষার পথে নিজের সময় ব্যয় করে আর তারা রুজি রোজগার করতে পারে না ফলে তাদেরকে যে সাহায্য করবে আল্লাহ তালা তাদেরকে তাদের রুজিতে বরকত দেবেন আনাস বলেন কানা আওয়ান রসুল্লাহ সাল্লাহ সাল্লাহারিফ নবী সাল্লাহ আসলামের যুগে দুই ভাই ছিল এক ভাই আল্লাহর নবীর কাছে এসে ইলেম শিক্ষা করত। আর এক ভাই আসতে পারত না সে কোনো শিল্পের কাজ করত কোনো কারিগরি কাজ করত ফলে সেখান থেকে উপার্জন হতো ফাশাকাল ফাশাক আল মোহতারিফু আখাহু ইলান্নবী সাল্লাহ সাল্লাম যে ব্যক্তি কারিগর ছিল কারিগরি কাজ করত। সে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের কাছে অভিযোগ করল আর অভিযোগে বলল যে আমার ভাই কাজ করতে চায় না আমি একাই কাজ করি আসে আপনার দরবারে এসে এইভাবে আপনার কাছে পড়ে থাকে আর তার মানেই সে ইলেম শিক্ষা করে এমনিতে পড়ে থাকে না রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বললেন সম্ভবত তুমি তোমার ভাইয়েরই বরকতে তোমার ভাইয়েরই জন্য তুমি রুজি পাচ্ছ তুমি যে কারিগরি কাজ করো না সেখানে তুমি রুজিপ্রাপ্ত হও সম্ভবত তুমি তোমার ভাইয়ের জন্যই রুজি পাচ্ছ একজন তালেবে ইমকে তুমি পালছো পুষছ তার খরচপত্র বহন করছো তার বরণ পোষণ করছো সম্ভবত তারই বরকতে তুমি রুজি পাচ্ছ তোমার কারিগরিতে বরকত হচ্ছে সুতরাং তুমি তার বিরুদ্ধে অভিযোগ করো না বোঝা গেল কি যদি কেউ তালেবে ইমকে সাহায্য করে সহযোগিতা করে এবং ইলমের পথে চলতে সাহায্য করে আর ইলমের পথ যা বুঝলেন যে ইলমের পথ হচ্ছে বড় পথ তাহলে তার রুজিতে আল্লাহতালা বরকত দেন তার কারিগরিতে আল্লাতলা বরকত দেন তার ব্যবসায় আল্লাহ তালা বরকত দেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কোন কোন সালাব বলেছেন যদি পারো তাহলে তালেবে ইম হাও যদি পারো তালেবে ইম হাও আর যদি না পারো তাহলে তাদের সমালোচনা করো বরং তাদেরকে সাহায্য করতে না পারলে তাদের পিছনে গিবত করো না তাদের পথকে রুদ্ধ করে দিও না তাদের পথকে বন্ধ করো না তাদের বদনাম করো না পিকেই বিদ্যা বলে তাদেরকে সেই পথে যেতে বাধা দিও না জানেন বহু ছাত্র মাদ্রাসায় যায় না কেন শুধু তাদের পরিবেশে তাকে বোঝানো হয়েছে মাদ্রাসায় গেলে এত এত কষ্ট আর সত্যিই কষ্ট মাদ্রাসা শিক্ষায় বিশাল কষ্ট আমাদের মাদ্রাসাগুলোকে আমরা উন্নীত করতে পারিনি উন্নয়নশীল অবশ্যই আছে চেষ্টা সবাই করছে যাতে করে উন্নীত হয় কিন্তু এখনো পর্যন্ত করা যায়নি আর সেই মাদ্রাসা থেকে পাশ করে যেহেতু দুনিয়াদাররা চাকরি খোঁজে চাকরি পায় না এই কোনো দুনিয়াদার মাদ্রাসায় পড়তে যায় না মাদ্রাসায় পড়তে যেতে হবে একমাত্র দিনদার কিন্তু সেই দিনদার আপনি কোথায় পাবেন আর বাচ্চাদের মধ্যে সেই দিনদারই কোথা থেকে আসবে সামনে টার্গেট থাকে লক্ষ্য থাকে যে আমি পড়াশোনা করার পর এটা করব। পড়াশোনা করার পর চাকরি পাব। আমি মাস্টার হব। আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব। সেখানে আমি পয়সা পাব আমার বাড়ি হবে আমার গাড়ি হবে এরকম একটা টার্গেট থাকলে তখন পড়াতে কি হয় মন বসে এই জন্যই সাধারণত ডাক্তারের ছেলে ডাক্তার হয় উকিলের ছেলে উকিল হয় ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হয় তাই না কিন্তু একজন গরিবের ছেলে না এধারকা না উধার কা কেন তার সামনে কোনো লক্ষ্য থাকে না তার সামনে কোনো মন থাকে না যে ছবিকে সামনে রেখে সে পথে অগ্রসর হবে সে বুঝতেই পারে না যে আমি পড়লে পড়াশোনা করলে আমার কি হবে এই জন্যই দিনদারি তার মধ্যে থাকে না ফলে সে পড়াশোনাতে অগ্রসর হতে পারে না ভালো করে পড়তেও পারে না তারপরে তো খাওয়া দাওয়ার অসুবিধা আছে মাদ্রাসাগুলোতে এমন অসুবিধা খাওয়া দাওয়ার অসুবিধা আছে থাকার অসুবিধা আছে তার ওপরে লোকের কথা মাঝখান থেকে কেউ তালবিলুমকে লক্ষ্য করে খারাপ কথা বলে আর সেই খারাপ কথা বলার ফলে মাদ্রাসায় পড়তে ইচ্ছা হয় না মনে হয় স্কুলের দিকে ঝোঁক হয় ইস্কুলের দিকে কারণ স্কুলে পড়লে পরে চাকরি পাব আর মাদ্রাসায় পড়লে আমি চাকরি পাব না অথচ মাদ্রাসায় দুনিয়ার নিয়তে দুনিয়া লাভের নিয়তে পড়া উচিত না জায়জ না বৈধ না মাদ্রাসায় পড়বে তারা যাদের মনে শুধু একমাত্র ঐকান্তিকভাবে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য সেখানে লাভবান হবে উপকৃত হবে এলএম শিখবে এতটুকুই প্রিয় দর্শক মণ্ডলী সাময়িক বিরতির পর এসে আবার বাকি কথা বলবো সাথে থাকুন কাছে থাকুন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 তার আপন কক্ষপথে পথে আল্লাহ সুবাহ শৃঙ্খলার ব্যবস্থা করেছে সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ সকল সৃষ্টি জগতের মালিক যা মজবুত করে দেবে ইমান পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে একজন তালেবে ইমকে যে দিনের ইলম শিক্ষা করে তাকে সহযোগিতা করলে আপনি আপনার রুজিতে বরকত পাবেন সুতরাং মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের কর্তব্য এই ইলেম যে দিনে ইলেম না থাকার ফলে সমাজে এত সমস্যা সৃষ্টি হয়েছে অর্থনৈতিকভাবে এবং সর্বদিকেই সব নীতিতেই আমরা পিছিয়ে আছি কেন দিনের ইলেম নেই বলে দিনের ইলেমের প্রচার নেই বলে প্রসার নেই বলে একটা এমন ছেলে দরকার যে ছেলে আল্লাহর আসতে পড়াশোনা করবে এবং সে চাইবে যে আমি বড়ো মহাদ্দেশ হবো সে চাইবে যে আমি বুখারি মুসলিম পড়াবো কিন্তু সেই ছেলেকে সেই রকম তারবিয়াত না দিয়ে যখন তাকে স্কুলে ঢোকানো হয় মাদ্রাসায় পড়ানো হয় তখন তার কানে এরকমই আসে এরকমই বোঝে যে হচ্ছে ভিখেরি বিদ্যা এ বিদ্যা শিখে তারপরে ভিক্ষা করতে হবে অথচ তাকে সেখানে বলা হয় না যে তুমি ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে সে লাইন আলাদা ফলে যে শিক্ষার কোনো ভবিষ্যৎ নেই সেই শিক্ষার পিছনে মানুষ বা ছেলেরা নিজেদের সময় ব্যয় করে না শ্রম ব্যয় করে না ফলে পিছিয়ে পড়ে আরও পিছিয়ে পড়ে ইদানিং অবশ্য কোনো কোনো মাদ্রাসা থেকে এটা হয়েছে যে মাদ্রাসায় পড়লে পরে ভালো নম্বর আনলে পরে সৌদি আরব যেতে পারবে কিংবা দূরে কোথাও স্কলারশিপ পাবে এই রকম লোভে কেউ কেউ পড়ছে কিন্তু আমরা চাই যে এমন ছাত্র যে ছাত্ররা পড়বে কেবল আল্লাহর জন্য আল্লাহর দিনকে প্রচার করার জন্য আর আল্লাহ দিনকে প্রচার করার জন্য যখন পড়বেন আল্লাহ তালা তাদের রুজিত বরকত দেবেন তাদেরকে পথ দেখিয়ে দেবেন তারা কি করবে তারা না খেয়ে মরবে না তাদেরকে ভিক্ষা করতে হবে না কিন্তু সমাজের এই পরিবেশের অবস্থা এই পরিবেশে আমরা এই তিনি জ্ঞানের প্রতিষ্ঠানকে আমরা ছোট মনে করেছি যার ফলে আমরা পরস্পর সহযোগিতা করি না এটা মোটেই উচিত না উচিত হলো আমরা এই শিক্ষার মান উন্নত করব। এবং যাতে করে এই শিক্ষা ছাত্ররা বা শিক্ষার্থীরা ভালোভাবে থাকতে পারে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং তাদের প্রতি কেউ টর্চারিং না করে কেউ কোনো কুমন্তব্য না করে সেদিকেও খেয়াল রাখতে হবে সমাজকে খেয়াল রাখতে হবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা তাদেরকে সম্মান করা যে তালেবে ইলমদেরকে আল্লাহর ফেরিস্তা পর্যন্ত সম্মান দেন মানুষকে সম্মান দিতে হবে না তালেবে ইলমকে ফেরেস তারা সম্মান দেন বলা হয়েছে তালেবে এলমের পদতলে ফেরেজ নিজেদের ডানা বিছিয়ে দেন ডানা বিছিয়ে দেওয়া মানে কি যে তাদের প্রতি বিনয়ী প্রকাশ করা হয় তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় সুতরাং সম্মান ফেরিস্তা করে থাকেন যে সম্মান আল্লাহ তালা দিয়েছেন তালেবে ইলম যে হবে এবং আলেম যে হবে আলেমের জন্য আলেম হচ্ছে সেই খাই রকুম্মান তা আল্লাম আল কোরআন ও আল্লা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আর এই আলেমের জন্য মোয়াল্লিম উন্নাস আল খায়ের যে মানুষকে ভালো শিক্ষা দেয় যে মানুষকে দিন শিক্ষা দেয় চরিত্র শিক্ষা দেয় তার জন্য গর্তের পিপড়া পানির মাছ পর্যন্ত দোয়া করে থাকে এমন মানুষ এমন লোকের জন্য যদি এক শ্রেণীর মানুষ মোল্লা বলে তাচ্ছিল্য করে যদি এক মানুষ তাদেরকে ছোট করে তুচ্ছ করে ঘৃণা করে তাহলে তাদের জন্য আফসোস এমন সমাজে আপনি কি আশা করতে পারেন যে এলমের জন্য বলা হলো সর্বশ্রেষ্ঠ এলেম যে এলেম বলা হলো যে এই এলেমই হচ্ছে শিক্ষা করা ফরজ অন্য এলেম যদি নাও শিখো তোমার চলবে কিন্তু কাল নিদানকালে যেটা তোমার কাজে দেবে সেটা হলো এই এলেম যে এলেম শিক্ষা কাল আল্লাহ ও কাল আ রাসোল্লাহ আপনারা জানেন যে এই এলেম শিক্ষা না করলে আপনার সমাজের কোনো উন্নতি হবে না সমাজ নিজের উন্নতিতে ফিরে আসতে পারে না সমাজ নিজের চরিত্রে ফিরে আসতে পারে না বরং সমাজ ধ্বংসের দিকে চলে যাবে যদি এলেম না থাকে বুঝতেই পারছেন যে এই এলেম যে এলেম শিক্ষা করা ফরজ যে কালকে কাজে দেবে ফেরস্তা কাল কবরে এসে যখন আপনাকে জিজ্ঞাসা করবে খুব শর্ট প্রশ্ন ছোট তিনটে প্রশ্ন আসে সে প্রশ্ন আউট হয়ে আছে সবাই জানে তাই না কি প্রশ্ন মার রব্বক তোমার রবকে তখন কি বলবে যদি সে মোমেন হয় বলবে রি আল্লাহ আর মোমেন না হলে কি বলবে হা হা লি সে তার রবকে তাও বলতে পারবে না মুনাফিক যদি হয় কাফের যদি হয় বলতে পারবে না মা দিন তোমার দিন কি সে বলবে মোমেন হলে বলবে দিন ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম আর যদি কাফের হয় মুনাফিক হয় বলবে হা হা লদ্রি আমি জানি না আমার দিন কি আর তৃতীয় প্রশ্ন মানিল্লাজি বুয়ে সাফি কম এই যে নবী তোমাদের মাঝে পাঠানো হয়েছিল তিনিকে তখন তিনি বললেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই তিনটে প্রশ্নের উত্তর মোমেন দেবে কিন্তু কাফের মুনাফেক দিতে পারবে না বলবে হা হা লা মোমেনকে বলা হবে তুমি কি করে জানলে তখন মোমেন বলবে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং সেহেতু আমি জানি আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহর কিতাব পড়েছিলাম পড়েছেন আল্লাহর কিতাব যারা আল্লাহর কিতাব পড়বে তারা আল্লাহর কিতাব পড়ে কালকে উত্তর দিতে পারবে ছোট্ট প্রশ্ন কিন্তু যারা আল্লাহর কিতাব পড়বে না তারা উত্তর দিতে পারবে না তখন ফেরেস্তা বলবে মা তালাইতা ও মা দাঁড়াইতা পড়াশোনাও করি আর জেনেও নাওনি। নি জানি শিক্ষা করি তার ফলে তুমি আজ উত্তর দিতে পারলে না বুঝতেই পারছেন নিদার কালে যে শিক্ষা কাজে দেবে সেই শিক্ষাই হল ফরজ আর সেই শিক্ষা যারা শিখে তাদেরকে আমরা তুচ্ছ করি ঘৃণা করি তাহলে আমাদের সমাজের অবস্থা বুঝতেই পাচ্ছেন। তাদেরকে সহযোগিতা করলে আমরা নিজেদের রুজিতে বরকত পাব আমরা তাদেরকে দান করলে আমরা নিজেদের উজিতে বরকত পাব এই যে একটা বরকত এই বরকত যদি আমরা না নিই তাহলে পরে সমাজেরও অবস্থা পঙ্গ হয়ে যাবে যেমন হচ্ছে যেমন চলছে এই শিক্ষা সেই শিক্ষা যে শিক্ষা হচ্ছে গুরুত্বপূর্ণ আমি একটা গল্প বলবো সেটা হচ্ছে আমেরিকা থেকে পাস করে এক ভদ্রলোক এসেছে নদীর ওপারে বাড়ি নদীতে নৌকাতে চেপেছে নৌকার মাঝি নৌকা চালাচ্ছে বহুদূর পথ যেতে হবে এরই মধ্যে গল্প ফেঁদেছে কার সাথে মাঝির সাথে হ্যাঁ মাঝি তুমি ভূগোল পড়েছ আগে না বলতো জীবনে তোমার চারা নাই মিছে তারপর বলছে হ্যাঁ মাঝি তুমি ইতিহাস পড়েছো বলে আগে না তাহলে তোমার জীবনে আট আনায় মিছে বলছি হ্যাঁ মাঝি তুমি অঙ্ক পড়েছো বলছে না আগে আমরা পড়াশোনার কোথায় সুযোগ পেলাম তাহলে তোমার জীবনের বারো আনাই মিছে তারপরে গল্প করতে করতে হঠাৎ করে দেখা গেল মেয়ে উঠেছে ঝড় আসছে বুঝছে বাবু সাবধান হন কি হবে বল ঝড় উঠেছে তাহলে কি হবে নৌকা উল্টে যেতে পারে তাহলে কি হবে ডুবে যাবেন সাঁতার জানেন ডুবে যাবে নৌকা তখন সাতার জানেন আপনি সাতার শিখেছেন বাবু বললো না তো সাঁতার তো শিখিনি তখন মাঝি তাকে বললো তাহলে আপনার জীবনের ষোলো আনাই মিছে আমার জীবনে চোদ্দো আনা মিছে আমি অঙ্ক শিখিনি ভূগোল শিখিনি ইতিহাস নি কম্পিউটার শিখিনি ঠিক আছে কিন্তু আপনি সব কিছু শিখে এসেছেন সাঁতার শিখেন নি অথবা আপনার জীবনের ষোলো আনাই মিছে আমি বলতে চাচ্ছিলাম যে শিক্ষা করা কাল আপনাকে বাঁচাবে যে শিক্ষা কাল আপনাকে বাঁচাবে ঝড়ের তুফানে বাঁচাবে কাল কেয়ামতের দিনে কাল কবরে কাল এই ভীষণ অবস্থাতে আপনাকে বাঁচাবে সেই শিক্ষা হলো এই দিনী শিক্ষায় দিনী এলিম অথবা দিনী শিক্ষা দিনী এলমে বসতে খবরদার আপনারা খুনঠাবোধ করবেন না আপনারা বসবেন যেখানে দিনই আসবে টিভির মাধ্যমে হোক কিংবা কম্পিউটারের মাধ্যমে হোক কিংবা কোন কিছুর মা যেখানেই আপনার প্রতিষ্ঠান আছে সেখানেই দিন শিক্ষা করুন না হলে পরে ওই নিদানকালে সমস্যায় পড়তে হবে জীবনের ষোলো আনায় মিছে হয়ে যাবে দুনিয়ার আপনি বহু কিছু শিখেছেন দুনিয়ার শিক্ষা আপনার কাজে দেবে না কাল আখেরাতে কাজে দেবে একমাত্র আখেরাতের শিক্ষা এবং এই দিনের শিক্ষা দিনের শিক্ষাকে ছোট ভাববেন না দিনের শিক্ষার্থীকেও ছোটো ভাববেন না যে শিক্ষার্থী পড়ছে তাকে আপনি সহযোগিতা করুন তাহলে আপনার রুজিতে বরকত হবে যে কথা বলছিলাম যে দিনের শিক্ষা এবং দিন যদি আপনি শিক্ষা করেন এই শ্রেণীর দিনের মজলিসে যদি আপনি বসেন তাহলেও আপনার উপকার আছে এই শ্রেণীর মজলিসে বসলেও উপকার আছে কি হবে এই শ্রেণীর মজলিসে বসলে যদি আপনার কিছু হোক আর না হোক তবুও আপনার গুনাহ মাফ হয়ে যাবে ওই যে হাদিস আছে না হোম লাই কৌমাবিম ওই যে লোকরা এলোরা চায় বলে জান্নাত দেখেছে না আল্লাহ জান্নাত দেখেনি যদি দেখতো কি চায় জাহার নাম থেকে পানা চায় ওরা কি না আল্লাহ দেখেনি বলে ওরা কি চায় বলে ক্ষমা চায় আল্লাহ বলেন যাও আমি ওই মজরিসে যারা আছে সবাইকেই ক্ষমা করে দিলাম ফেরেস্তা বলেন কিন্তু আমুক অমুক সে দিন শিখতে আসেনি সে ওয়াদ শুনতে আসেনি সে দিন শিক্ষা করার জন্য আসেনি আল্লাহ তাল্লাহ বলেন যাও এসছে তাকেও ক্ষমা করে দেয় আল্লাহ তালার পক্ষ থেকে প্রিয় দর্শক মন্ডলী আমাদের হাতে সময় চলে এসছে আমরা যে মার্কেট বাজার ইত্যাদি সম্পর্কে বলছিলাম শেষকালে দুটো কথা বলি আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় জায়গা কি মসজিদ আল্লাহ তালার কাছে সব থেকে নিকৃষ্ট জায়গা ঘিন্ন জায়গা কি বাজার এই বাজারে শয়তানের আন্ডা আর শয়তানের ছানা হয় এই বাজারে গেলে পড়ে এমন একটা দোয়া আছে যে দোয়া পাঠ করলে দশ লাখ সব পাওয়া যায় এক মিলিয়ন সব পাওয়া যায় কেন পাওয়া যায় যেহেতু বাজারে গিয়ে মানুষ পড়তেই ভুলে যায় বাজারে লাল নীল এদিক ওদিক তাকাতে দোয়া কোথাও পরবেন তার জন্যে এত বড় সব দেওয়া হয়েছে 10 লাখ এক মিলিয়ন সবাব সেই দোয়াটা কি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ তালা এরকম আমাদেরকে লাখে লাখে সবাব দেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কাল কেয়ামতের দিনে জান্নাতে আমাদের দেখা সাক্ষাত হয় আল্লাহ আমাদেরকে জান্নাত দাও আল্লাহ জান্নাত ছাড়া কিছু না। দুনিয়াতে সুখ দাও এবং হালাল রুজি রোজগার দাও আমার ওয়ার্কশপ আছে তাতে মানে অনেক কিছু জিনিস আমাদেরকে বানাতে হয় যেমন কবজ পড়া চলবে না কিন্তু কবজেরও আমরা একদিন বলেছিলাম অবৈধ কাজে সহযোগিতা করে কোনো ব্যবসা করা যায় নয় কোনো ব্যবসা কোন শিল্পের কাজ করা যায় নয় এক বৈঠকে বলেছি তার মধ্যে স্বর্ণকারদের মূর্তি বানানো স্বর্ণকাদ্যে প্রাণীর মূর্তি বানানো জায়েজ নয় এমন অর্ডার নেওয়া জায়জ নয় মূর্তি বানিয়ে দেওয়া বিশেষ করে মূর্তি বলতে যে মূর্তির পূজা হয় সেই মূর্তি বানিয়ে দেওয়া অথবা মানুষের কোনো মূর্তি বানিয়ে দেওয়া অথবা প্রজাপতি বানিয়ে দেওয়া প্রজাপতিতে প্রজাপতি বানায় অনেকে অলঙ্কারে তো প্রজাপতি বানিয়ে দেওয়া কিংবা তাবিজ আপনি তাবিজ তৈরি করলেন তার ভেতরে কি থাকবে সেটি কি থাকবে ওই শিল্পের কাজে আপনার সামান্য সহযোগিতা হবে আর সেই সহযোগিতা হলে পরে আপনার হারাম কাজে সহযোগিতা হবে সিরকে সহযোগিতা হবে আর আল্লাহ তা বলছেন তোমরা ভালো ও সৎ কাজে পরস্পর সহযোগিতা করো এবং অন্যায় কাজে পাপ কাজে সহযোগিতা করো না এই জন্য ওলামারা বলছেন যে খারাপ কাজে সহযোগিতা করে কোনো ব্যবসা করা যাবে না তার দলিল স্বরূপ যে সুদ খায় সে যেমন অভিশপ্ত যে সুদ দেয় সেও তেমনি অভিশপ্ত যে সুদ লিখে দেয় সেও অভিশপ্ত আর যে সাক্ষী থাকে সেও অভিশপ্ত যে মদ খায় সে অভিশপ্ত আর যে মদ দেয় সে অভিশপ্ত যে মদ বিক্রি করে সেও অভিশপ্ত যে মদ বয়ে দেয় সেও অভিশপ্ত যে মদ পরিবেশন করে সেও অভিশপ্ত ইত্যাদি ইত্যাদি যে মদের মূল্য ভক্ষণ করে সে অভিশপ্ত এই বুঝতে পাচ্ছেন যে কোনো শিল্পী তার শিল্পের মাধ্যমে বৈধ জিনিস ছাড়া না আঁকতে পারে আর না তৈরি করতে পারে এই জন্য অর্ডার নেওয়া হবে না যেটা দেখবেন যে এটা হারাম ইসলামে হারাম কোন প্রাণীর মূর্তি তৈরি করে দেওয়া হারাম প্রজাপতি যেমন মানুষের না হলো প্রজাপতি পর্যন্ত আকা বা তৈরি করা যাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হালাল পথে রুজি অনুসন্ধান করতে পারি আল্লাহ আমিন আল্লাহ কাছে তৌফিক চাচ্ছে এবং সময় শেষ হয়ে গেছে ওসাল নবীন মোহাম্মদ আজমাইন ওকুম ওরি फिल्टार कर पानी विशुद्धिस रक्त पवित्र कुरने अनेकिमुस्ल अर्थात तुम्हारा नामज दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস সমর্থন করুন ডোনন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড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 घटना जार मध्य निहित आल्लर निर्देश ओ, आमेर। इमान के शुद्ध करा जुन्न। के करा जुन्न। के उच्छेद ज्ञान दिलेन मनोनी कर लाइन जमान तुरान सन्ना जो मेरे ना उद्देश्य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 आल आट आप आठटन सम्प्रचार सकाल साढ़े छटा बांगलदेश